আপনি বললেন দাওয়া তো কথা কিন্তু আমার হবে কিনা মানে আমাদের সমস্যা তো হলো মূর্খতা জাহালত তাবলীগ বললেই আমরা শুধু একটা তাবলিগের সংগঠনকে বুঝি একটা দলকে বুঝি কিন্তু তাবলীগ কোনো দলের নাম না তাবলিক বাণী হল কোরআন এবং সন্ন্যাস অহির প্রচার প্রসার আল্লাহ সরাসরি নবীলাম রাসুল বাল্লিগ মা সকল ইমামেরা সালাফে ফেসল এনে সবাই করছেন এমনকি এমন পর্যন্ত সবাইকে করতে হবে তো এই এটা করা মানে ওই কোন দলে যোগ দেওয়া না তাবলিগ করার জন্য কোনো দলে যোগ দেওয়া জরুরি না খালি তাবলিগের বাপ এই যে আমরা আজকে এখন আলোচনা করবো এটাও তাবলিকের কাজ তাবলিক একটা সুনির্দিষ্ট ছক বাধা কোন দলের মধ্যে সংগঠনের মধ্যে সেবা বাড়া এবং আপনি শিখবেন আপনি তাবলিগের নামে কোন টাকাটা খরচ করি বাড়িতে একজন কোরআনার আলমের কাছে শিখেন তার থেকে আরো বেশি শিখতে পারেন আপনি ইসলাম শিখেন বাড়িতে বসে বসে আপনাকে তো বাড়িঘর ছেড়ে আপনাকে পরিবারের দিন নেই আর কারো দাওয়াত পাইতেছেন না তো আপনি আর গ্রামে যান অসুবিধা আপনার গ্রামে সব রয়ে গেছে এখন ই নাই তাও নাই আপনি এদেরকে পালা রেখে চলে গেছেন চট্টগ্রাম আগে মক্কার প্রত্যেকটা লোকের ঘরে ঘরে ঘরে ঘরে অসংখ্যবার দাওয়াত পছানো হয়েছে তার মক্কার মধ্যে একটা লোক আর দাওয়াত কবল করার মতো নাই তখন নবী গেছেন এরপরে যখন মক্কায় আর থাকতে পারতেছেন না আল্লাহ নির্দেশ মদিনা দেওয়ার জন্য তাহলে প্রত্যেক নবীওয়ালা সন্নত নিজের এলাকায় দাওয়াত এলাকা দাওয়াত দিলে অনেক আছে। আপনি যখন এলাকা কাজ করবেন। এলাকা সবাই কিন্তু আপনারা ছোটবেলা থেকে চিনে আপনার সব ক্ষতিয়ান মানুষের কাছে আছে আপনি কি আগে শোধ ছিলেন না ডাকাত ছিলেন নাকি আপনি সুতখর ছিলেন না ঘুসখোর ছিলেন কি ছিলেন সমাজের সবাই জানে আপনি যখন এখানে দাবাত দিবেন তখন সাথে সাথে। আপনি যখনই দাওয়াত দিবেন তখন কিন্তু আপনার জন্য সংশোধন হওয়া সহজ আপনি কোবেন যে আসলে ভাই ঠিক আছে আমি গরু চুরি করতাম এখন তওবা করছি আর করি না আমিও করবো না আপনারও করিয়েন না সবাই ভালো হয়ে যায় সবাই তাও তখন দেখবেন যে আপনার দাওয়াতে কাজ হইবেন সমাজও সংশোধন আপনি এখানে টাকা আল্লাহ আসলে চোর আমাদের এলাকায় আমরা ছোটবেলায় আমি তো ক্লাস ফাইভ সিক্স এ পড় দিনাজপুর থেকে এক হুজুর আছে আমাদের মসজিদের ইমান অনেক টাকা লই একসাথে চলে গেছে এখন এবার সবাই খোঁজখবর লিখে লিখতে দেখে যে এ বড় ডাকা খুনের আসামি ওই এলাকায় মানুষ মারি আপনি এখানে কদিন গোষ্ঠ খাইবেন পরে যাইবেন আরেকা এলাকায় ওই এলাকার মানুষ আপনারা একরাম করবো যে বুজুর্গ আছে আল্লাহ আছে তখন আপনি গোষ্ঠ খাওয়া বন্ধ হবে না সুদ খাওয়া বন্ধ হবে না কিন্তু নিজের এলাকায় দাওয়াত দিবেন মানুষ ধরে দিব আপনার রোগ গুলা সবগুলা এটাই হলো নবীলা পদ্ধতি এই জন্য মানে নিজের এলাকায় যখন দেখবেন যে সব দাওয়াত দাবার সবাই দিন দার মত হয়ে গেছে বাস এবার আস্তে আস্তে বাইরে যান